আবু হুরারাহ হ্রদলাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা সে সকল লোকের উপর সন্তুষ্ট হন যারা শৃঙ্খলিত অবস্থায় জান্নাতে দাখিল হবে